أعوذ بالله من الشيطان الرجيم فأما من أوتي كتابه بيمينه فيقول فيقول ها أمقرأوا كتابي إني ظننت أني ملاق حسابي فهو في عيشة راضية সে সময় যাকে তার আমল ডান হাতে দেয়া হবে সে বলবে নাও আমার আমল পড়ে দেখো আমি জানতাম আমাকে হিসেবের সম্মুখীন হতে হবে তাই সে মনের মতো আরাম আয়সের মধ্যে থাকবে উন্নত মর্যাদার জান্নাতে। যার ফলের গুচ্ছসমূহ নাগালের সীমায় অবনমিত হয়ে থাকবে এসব লোকদেরকে বলা হবে অতীত দিনগুলোতে তোমরা যা করে এসেছ তার বিনিময়ে তোমরা তৃপ্তির সাথে খাও এবং পান করো 121. وَأَمَّا مَنْ أُوْتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ 122. وَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوْتَ كِتَابِيَهُ 133. وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهُ 144. يا ليتها كَانَتِ الْقَاضِيَهُ 155. أَغْنَى عَنِّي مَالِيَهُ আর যার আমল তার বা হাতে দেয়া হবে সে বলবে হায় আমার আমল যদি আমাকে আদৌ দেয়া না হতো এবং আমার হিসেব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভালো হতো হায় আমার সেই মৃত্যুই যা দুনিয়াতে এসেছিল যদি চূড়ান্ত হতো আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে আসলো না আমার সব ক্ষমতা ও প্রতিপত্তি বিনাশ প্রাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ কিয়ামতের দিনের একটি গুরুত্বপূর্ণ পর্যায় হচ্ছে আল হিসাব হিসাব গ্রহণের দিন এবং সেই দিনটি প্রত্যেকটি মানুষের হিসাব গ্রহণের দিন সেই দিন প্রত্যেকটি বান্দার থেকে হিসাব নিতে শুরু করবেন এবং যার হিসাবে কঠোর প্রবেশ করবে আর তাদেরকে সতর্ক করে দাও পরিতাপ দিবস আফসোসের দিবস সম্পর্কে যখন সমস্ত বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সলা হয়ে যাবে অথচ তারা রয়েছে উদাসীনতায় বিভোর অসাবধানতায় বিভোর এবং তারা ইমান আনছে না বিশ্বাস স্থাপন করছে না আল্লাহ সুহামতওয়ালা আরো বলছেন সেই দিন প্রত্যেকেই যা কিছু সে ভালো কাজ করেছে চোখের সামনে দেখতে পাবে এবং যা কিছু মন্দ করেছে সেটাও ওরা তখন কামনা করবে ইচ্ছা করবে যদি তার এবং এই সমস্ত কাজের মধ্যে ব্যবধান বহু দূরের হতো আল্লাহ তার নিজের সম্পর্কে তোমাদেরকে সাবধান করছেন আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ বলেছেন তোমাদের মধ্যে প্রত্যেকটি ব্যক্তি সেই দিন আল্লাহ সুবাহর সাথে সরাসরি কথা বলবে সেই দিন কোন দোভাষী বা মধ্যস্থতাকারী থাকবে না প্রত্যেক ব্যক্তি সেই দিন আল্লাহ সুবাহর সাথে সরাসরি কথা বলবে কোনো দোভাষী বা মধ্যস্থতাকারী থাকবে না মানুষ তখন তার ডান দিকে তাকাবে দেখতে পাবে শুধু তাদের প্রেরিত কর্ম আর বাম দিকে তাকাবে দেখতে পাবে শুধু নিজের কৃতকর্ম সামনের দিকে তাকাবে দেখতে পাবে শুধু জাহান নামের আগুন আসল্লাহ সাল্লাই বলছেন কাজেই তোমরা আগুন থেকে সাবধান হওয়াও নিজেদেরকে বাঁচাও কাজেই তোমরা আগুন থেকে সাবধান হও কাজেই তোমরা আগুন থেকে সাবধান হও নিজেদেরকে বাঁচাও যদি একটিমাত্র মাত্রের টুকরা দান করার বিনিময়েও হয় বর্ণনা। এবং সেই ভয়াবহ হিসাব নিকাশ গ্রহণের দিন সম্পর্কে আমরা সুন্না থেকে বেশ কিছু উদাহরণ ইনশাল্লাহ পেশ করব কিভাবে সেই দিন প্রত্যেকটা মানুষের জবাবদিহিতা করা হবে হিসাব নিকাশ নেওয়া হবে প্রথম উদাহরণ হচ্ছে সেই ব্যক্তির যে রিয়া করেছে রিয়া হচ্ছে লোক দেখানো ভালো কাজ আল্লাহর জন্য না করে অন্য কাউকে খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য কোনো কিছু করা এটাই হচ্ছে রিয়া এবং এটা খুবই ভয়ঙ্কর একটা বিষয় রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম একে ছোট শির্খ বলে অভিহিত করেছেন রাসুলুল্লাহ সাল্লাহাম এই অপরাধকে ছোট শির্ক বলে অভিহিত করেছেন শির্খ কি জিনিস শির্খ হচ্ছে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ বানানো কোন একটা কাজ আল্লাহর জন্যই করা উচিত ছিল কিন্তু সেইটা আল্লাহর জন্য না করে কোনো একজন মানুষকে খুশি করার জন্য বা তাকে দেখানোর জন্য করা হলো। এবং শির্ক হচ্ছে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ বানানো যেই কাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য করার কথা ছিল কিন্তু করা হচ্ছে অন্য কারোর জন্য এটাই হচ্ছে রিয়া এভাবে এটি এক ধরনের শিরকে পরিণত হয়ে যায় এবং এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে মুনাফিক ব্যক্তিদের সালাত। মুনাফিক ব্যক্তিদের সালাত হচ্ছে রিয়ার একটি অন্যতম উজ্জ্বল উদাহরণ এবং তারা তাদের সালাতে মনোযোগী থাকে না আল্লাহ বলেন ইউন হু আঃম ওয়ঈদ কম ওঈদ কমু ই কমু কুশ ই রু নিল পলিল अवश्य अवश्य मुनाफिकरा प्रत करल्ला अथचर के प्रतारित कर वस्तुत दादाय तिथिल भाव लोक देखाना अल्प आल्ला के स्मण करा सालाते दादाय तक दादाय एकान शिथिल भावे लोक देखाना खूब सामान्य अल्प आल्ला के स्मण कर এই ধরনের ব্যক্তিরা হয়তো মসজিদে সালাত আদায় করছে কিন্তু তাদের অন্তর পরে থাকে অন্য কোথাও তাদের মন পরে থাকে অন্য কোথাও এবং একজন আলেম যখন লোক দেখানোর চেষ্টা করে তার ইলম প্রদর্শনের মাধ্যমে কিংবা একজন কুরআন মুখস্থ করেছে শুধুমাত্র লোকদেরকে দেখানোর জন্য সে একজন কারি তখন সেটাও রিয়াতে পরিণত হয়ে যাবে একজন মুজাহিদ সে যদি জিহাদ করে মানুষকে দেখানোর জন্য তার বীরত্ব প্রদর্শনের জন্য এটাও এক ধরনের রিয়া এবং আমরা জানি যে আল্লাহ সুত হচ্ছেন সমস্ত সমস্ত কিছু থেকে অভাব মুক্ত আল্লাহ সুহাম হচ্ছেন আল গানী তিনি সমস্ত অভাব থেকে মুক্ত এবং এই কারণেই তিনি তার বদলে অন্য কারো উপাসনা করা হলে সেটা গ্রহণ করেন না কারণ আল্লাহ সুহামতাল্লাহ সমস্ত অভাব মুক্ত এ কারণেই আল্লাহবাদে অন্য কারোর জন্য উপাসনা করা হলে কিংবা আল্লাহর সাথে অন্য কাউকে খুশি করার জন্য উপাসনা করা হলে আল্লাহ সুহামতাল্লাহ সেই ইবাদতকে গ্রহণ করেন না এবং সেটা পরিণত হয়ে যায় শিরকে একইভাবে কাজের ক্ষেত্রে যেই কাজটি শুনে ভাবে যেখানে আবু হুরাইরা রাজিয়া তল থেকে বর্ণনা করা হয়েছে তিনি যখন আর শামে সিরিয়াতে ছিলেন একবার আবু হুরাইরা রাজিয়াল আহুর চারদিকে লোকজন জমায়েত হলো এবং সেখানে সিরিয়ানদের মধ্য থেকে একজন ব্যক্তি তাকে বলল হে শেখ शेष विचारे दिन मानुष्थम जे व्यक्तर हिसाब करा से जन शहीद मानुष मध्य सर्वप्रथम जे व्यक्ति विचार कर मृत्युबरण कर তাকে হাজির করা হলে আল্লাহ সুবাহ তাকে দিয়ে তার প্রতি উপভোগ করেছিল এবং এরপর আল্লাহ সুবাহ তাকে বলবেন তুমি কি করেছিলে এই নিয়ামত দিয়ে সে শহীদ বলবে আমি আপনার জন্য যুদ্ধ করেছি শহীদ হিসেবে মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ সুহানো তালা বলবেন তুমি মিথ্যা কথা বলেছ তুমি যুদ্ধ করেছ এই জন্য যে লোকেরা তোমাকে বীর যোদ্ধা বলবে এবং তোমাকে সেটা বলা হয়েছে এরপর তার বিরুদ্ধে ফয়সালা চলে আসবে এবং তার মাথা নিচু করে টেনে হিচড়ে নিয়ে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এরপর আরেকজন ব্যক্তিকে আনা হবে সে ব্যক্তি ইলম অর্জন করেছিল জ্ঞান অর্জন করেছিল এবং অন্যদেরকে শিক্ষা দিয়েছিল মানুষের মধ্যে ছড়িয়েও দিয়েছিল এমনকি সে কুরআনও তিলাওয়াত করত। তাকে ধরে আনা হবে এবং আল্লাহ সুভামতাল্লাহ তাকে দিয়ে তার প্রতি আল্লাহর দেয়া নিয়ামতগুলোর কথা বর্ণনা করাবেন এবং সে সেই সমস্ত নিয়ামতগুলো স্বীকার করবে এবং বর্ণনা করবে আল্লাহ সুহামতআল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন তুমি কি করেছিলে এই নিয়ামতগুলো দিয়ে সে বলবে আমি ইলম অর্জন করেছিলাম এবং আমার অর্জিত ইলম মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম এবং আপনার সন্তুষ্টির জন্য কোরআন তিলাওয়াত করতাম अल्लाह सुबहान तुम मिथ्यार्जन करते मानूष तुम्हें कुरान पाठ करते तक तरह बिुद्धे फैसला चले आसा नीचुनेचड़े नहीं जहां नाम आगुने छुड़े फेला जन लोक के मानुष्टर सामने आना हो आल्ला सुबह आल्ला हिसाब सुबहना दिए तरह आल्लास्त नियम गर्णना करें से नियमतगुल बर्णना करीकार से यह समस्त नियमतगुल कर আল্লাহ সুহামতাল্লাহ তখন তাকে জিজ্ঞাসা করবেন তুমি কি করেছিলে এই নিয়ামতগুলো দ্বারা সে উত্তরে বলবে তুমি মিথ্যা বলেছ তুমি মিথ্যা বলেছ তুমি রকম করেছিলে যাতে তোমার সম্পর্কে বলা হয় ব্যক্তিটি খুবই দানশীল এবং এমনটি বলা হয়েছিল এরপর আল্লাহ সুবাহ তার বিরুদ্ধে আদেশ করবেন এবং তাকে মাথা নিচু করে টেনে হিঁচড়ে নিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে কিয়ামতের ময়দানে এই অপরাধটি রিয়া এই গুনাহের একটি বড় সমস্যা রয়েছে সেই বিশাল সমস্যাটি হচ্ছে এটা হচ্ছে অদৃশ্য বা গোপন একটি সমস্যা এই বিষয়টি মানুষের নিকট গোপন থাকে মানুষ সহজে একে বুঝতে পারে না রিয়া গোপন এবং লুকায়িত থাকে একে শনাক্ত করা খুবই কঠিন হতে পারে আপনি যদি নিজের নিয়তকে বিরতিহীন ভাবে ক্রমাগত যাচাই না করেন পরীক্ষা করে না দেখেন তাহলে যে কোনো মুহূর্তে নিজেকে জিজ্ঞাসা করে দেখুন কেন আমি এই কাজটি করছি যখন আপনি আপনার নিয়তকে ক্রমাগত প্রতিনিয়ত যাচাই করবেন তখন সেখানে ধোকা দেওয়ার জন্য শয়তান চলে আসবে এবং শয়তান অভিশপ্ত শয়তান আপনাকে ভুল পথে পরিচালিত করার জন্য অপচেষ্টা করবে শতান মানুষের কাছে আসে এবং তাদেরকে বলে তুমি তো এই কাজটা করছো রিয়ার জন্য সুতরাং এই কাজটি তুমি করো না যখন একজন মানুষ তার নিয়তকে যাচাই করবে কেন আমি এই কাজটি করছি এটা কি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি নাকি মানুষকে দেখানোর জন্য করছি তখন সেই মুহূর্তে শয়তান চলে আসবে এবং তাকে ধোকা দেওয়ার চেষ্টা করবে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করবে শয়তান আসবে এবং তাদেরকে বলবে তুমি তো এই কাজটা করছো রিয়ার জন্য মানুষকে দেখানোর জন্য সুতরাং এই কাজটি তুমি করা বন্ধ করে দাও এই কাজটি করোনা এবং এভাবে মানুষকে ভালো কাজ করা থেকে শতান বিরত রাখে এ কারণে আমরা দেখতে পাই আবু হুরাইরা কাছে এসে বললো যে সে কুরআন মুখস্ত করতে চায় না কারণ একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে যদি কেউ কোরআন মুখস্থ করে এবং এরপরে সে ভুলে যায় তাহলে কি দিনে বিচারের দিবসে সে বিকৃত চেহারা নিয়ে উপস্থিত হবে াহনু তাকে বললেন তোমার এই সিদ্ধান্তই হচ্ছে কুরআনকে হারিয়ে ফেলার প্রথম ধাপ কুরআন না শেখার পরিকল্পনা করে তুমি আসলে তার থেকে বহুগুণ খারাপ অবস্থায় পতিত হলে সেই ব্যক্তিটি একটি ভালো নিয়োগ নিয়ে উপস্থিত হয়েছিল আবু কাছে পরামর্শ চাওয়ার জন্য যেহেতু সে একটি হাদিস থেকে জানতে পেরেছে যখন সে কোরআন হিপস করবে পরে যদি সে ভুলে যায় তাহলে কি আমাদের এই কারণে দিল এবং সে আমি কোরআন হিপসই করবো না কোরআনকে মুখস্থই করবো না অথচ দেখুন আবু হুরাই রাজি তাল্লাহ কত ইলম সম্পন্ন বুদ্ধিমান একটি উপদেশ দিলেন তিনি বললেন তোমার এই সিদ্ধান্তই হচ্ছে কোরআন ভুলে ফেলার প্রথম পর্যায় কোরআনকে হারিয়ে ফেলার প্রথম ধাপ কুরা না শেখার পরিকল্পনা করে তুমি আসলে তার থেকে বহুগুণ খারাপ অবস্থায় পতিত হলে এবং এই কারণেই আলেমগন বলেন যখন আপনাকে এরকম একটা ধারণা দিবে আপনাকে ধোকা দেওয়ার চেষ্টা করবে যদিও আপনার নিয়ত বাহী থাকে বলবে যে আপনি এই কাজটা করছেন রিয়ার জন্য মানুষকে দেখানোর জন্য মানুষকে খুশি করার জন্য তখন আলেমরা পরামর্শ দেন তাহলে আপনি সেই অবস্থাতেও সেই কাজটি করুন এবং নিয়ত করুন যে আপনি এই কাজটি আল্লাহকে খুশি করার জন্যই করছেন কিন্তু সেই কাজটিকে করা পরিপেগ করবেন না উদাহরণস্বরূপ যখন কোথাও কোনো একটি কাজের জন্য সমস্ত মানুষদের কাছ থেকে জনসম্মুখে অর্থ সংগ্রহ করা হয় শয়তান চলে আসে এবং আপনাকে কানে কানে অস্বাস্থা দিবে যে আপনি মানুষের সামনে প্রকাশ্যে দান করবেন না গোপনে একা একা পরবর্তী একটি সময় এসে দান করবেন এবং ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি তাই করবেন পরবর্তীতে আপনি দান করবেন যাতে এই কাজে রিয়ার কোনো সমস্যা যুক্ত না হয়ে যায় আপনি পিছিয়ে গেলেন কিন্তু যদি কোনো কাজে সন্দেহ সৃষ্টি হয় তারপরেও আপনাকে সেই কাজটি করে যেতে হবে রিয়া করতে হবে এবং সাথে সাথে নিজের নিয়তকে বিশুদ্ধ করার জন্য চেষ্টা করতে হবে হিসাব নিকাশের সেই দিনে দ্বিতীয় উদাহরণটি আমরা পেশ করতে যাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ সুবহান সামনে একজন বান্দার সমস্ত গুনাগুলো কি উপস্থাপন করা হবে বান্দার গুনহগুলোকে সামনে নিয়ে আসা হবে সাফওয়ান ইবনে মহরিজ থেকে বর্ণিত ইবনে ওমর রাজি আল্লাহ তালহুমা যখন কাবা তাওয়াফ করছিলেন সেই মুহূর্তে এক ব্যক্তি তার কাছে আসলো এবং তাকে বলল হে ইবনে ওমর আপনি কি রাসুদুল্লাহ সাল্লা বিষয়ে কিছু বলতে শুনেছেন একজন ব্যক্তি নবী সাল্লাহামের এই বক্তব্য সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন মুমিন ব্যক্তিকে তার রবের সামনে নিয়ে হবে কিয়ামত দিন হিসাব নিকাশের জন্য মুমিন ব্যক্তি তার রবের সামনে চলে আসবে যতক্ষণ পর্যন্ত না তার রব তাকে পর্দা দিয়ে ঢেকে দেন এবং তার পাপের আদায় করে নিবেন আল্লাহ বলবেন। তুমি কি জানো যে তুমি অমুক এবং অমুক গুণাহটি করেছিলে সে ব্যক্তি উত্তর দিবে হ্যাঁ আমি জানি এবং এভাবে আল্লাহ সুহামদালা তাকে জিজ্ঞাসা করতেই থাকবেন এবং যতক্ষণ না সেই ব্যক্তি নিজেকে মনে করবে যে আমি তো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছি কারণ প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ তাকে জিজ্ঞাসা করছে তুমি এই গুণাটি করেছিলে তখন সেই ব্যক্তি বাধ্য হয়ে করতে বাধ্য হবে আমি সেই গুহাটি করেছিলাম এবং এ কারণে ভয়ে সে মনে করবে যে তো একেবারে বিধ্বস্ত ধ্বংস হয়ে গেছে সে নিজেকে বিপর্যস্ত মনে করতে শুরু করবে তখন আল্লাহ সুভা মাতা আল্লাহ সেই ব্যক্তিকে বলবেন আমি দুনিয়াতে এটি গোপন রেখেছিলাম এবং আজকের দিনেও এই গুণাকে আমি তোমার জন্য ক্ষমা করে দিলাম দুনিয়াতে আমি এই গুণকে গোপন রেখেছিলাম এবং আজকের দিনেও আমি তোমাকে এই ক্ষমা করে দিলাম এবং এর পরে তার সামনে তার ভালো কাজগুলোর হিসাব হবে। এবং অন্যান্যদের ক্ষেত্রে কিংবা কাফেরদের জন্য মুমিন ব্যক্তির জন্য এই গুনকে গুনাগুলোকে আলোচনা মানুষদের থেকে গোপন রাখবেন আলাদা করে গোপন করে রাখবেন কিন্তু একজন কাফির ব্যক্তির জন্য তার এই খারাপ কাজগুলো তার গুনাহগুলো সবার সামনে প্রকাশ্যে ঘোষণা করা হবে এবং সাক্ষীদের উপস্থিতিতে এরা হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা তাদের রবের বিরুদ্ধে মিথ্যাচার করত এবং নিশ্চয়ই জালেমদের জন্য রয়েছে আল্লাহর অভিসম্পাদ পরবর্তী পর্যায়ে হিসাব নিকাশের দিনে আরেকটি পর্যায় যখন চলে আসবে তখন আল্লাহ কর্তৃক বান্দার সীমাবদ্ধতাগুলো প্রকাশ করা হবে আবু হাবনা করেন আল্লাহ এবং আমার খোঁজ নাওনি সে বলবে হে আমার রব আমি কিভাবে আপনার খবর নিতে পারি যেখানে আপনি হচ্ছেন সমস্ত বিশ্ব জাহানের পালন এর উত্তরে আল্লাহ বলবেন তুমি কি না। আমার অমুক বান্দাটি অসুস্থ ছিল কিন্তু তুমি তাকে দেখতে যাওনি এবং তুমি আমাকে খাবার প্রদান করি তখন সেই ব্যক্তিটি বলবে হে আমার রব আমি কিভাবে আপনাকে খাদ্য প্রদান করতে পারি যেখানে আপনি হচ্ছেন সমস্ত বিশ্ব জাহানের প্রভু আল্লাহ সুবহাম তালা বলবেন আমাকে দেখতে পেতে এরপর আল্লাহ সুত পুনরায় বলবেন হে আদম সন্তান আমি তৃষ্ণার্ত অবস্থায় তোমার কাছে পানি চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে তা দাওনি সেই বান্দাটি বলবে হে আমার রব আমি কিভাবে আপনাকে পানি পান করা যেখানে আপনি হচ্ছেন সমস্ত বিশ্ব জাহানের প্রতিপালক এর উত্তরে আল্লাহ বলবেন আমার তোমার নিকট পানি চেয়েছিল কিন্তু তুমি তাকে এবং যদি তুমি তাকে করাতে তাহলে তার মাধ্যমে তুমি আমাকেই খুঁজে পেতে এবং সেই ভয়ঙ্কর হিসাব নিকাশ গ্রহণের দিনে একটি পর্যায়ে চলে আসবে যখন প্রত্যেকটি মানুষের আমল নামা বন্টন করা হবে এই আমল নামাগুলো একটা উঁচু স্থান থেকে ছুড়ে ফেলা হবে এবং প্রত্যেকটা মানুষের চুল বিবর্ণ হয়ে যাবে ধূসর হয়ে যাবে দুশ্চিন্তায় ভয়ে এবং আতঙ্কে রাসুল্লাহ সাল্লা বলেছেন যে মানুষের চুল বিবর্ণ হয়ে যাবে কারণ তারা জানবে না যে তাদের কোন হাতে এই আমল সে গ্রহণ করতে যাচ্ছে যদি এটি ডান হাতে চলে আসে তাহলে সেটা কতই না উত্তম কিন্তু যদি বাম হাতে চলে আসে তাহলে তো সে নিশ্চিত ধ্বংস হয়েছে আল্লাহ সুবাহ বলেন কিতাবিয় فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية قلو وشربوها لئا بما أسلفتم بما أسلفتم في الأيام الخالية عدب پور جار عمول نما دان حتي دعا حبي شئ بل ामा देख सुखी जीवन जापन कर जानना फल समूह झुके थक अवनमित अवस्था विगत दिन तुम्हारा जा प्रेरण कर तुम्हारा खाओ एवं पान करो আল্লাহ করে অবনমিত অবস্থায় থাকবে এবং আল্লাহ সুহামতালা আরো বলছেন যে খাও এবং পান করো এবং এই কথাটি সেই দিন একটি উপযুক্ত পরিস্থিতিতে বলা হবে কেননা সেই দিনটি এমন একটি দিন হবে যেদিন মানুষ ক্ষুধা এবং তৃষ্ণায় কাতোর অবস্থায় অসহনীয় একটি পর্যায়ে তুলে যাবে এবং সেই সময়ে যখন বলা হবে খাও এবং পান করো সেটা একটি এবং অপরদিকে যে ব্যক্তি কিরূপ হবে আল্লাহ সুমদাহ বলছেন িয়ানিল কৌ না যার আমুলনামা তার বাম হাতে দেওয়া হবে সে বলবে হাই। আমি যদি আমার আমল গ্রহণ না করতাম হায় আমাকে যদি আমার আমল নামা নাই দেওয়া হতো আমি যদি না জানতাম আমার হিসাব হায় আমার মৃত্যুই যদি শেষ হতো আমার ধন সম্পদ আমার কোন উপকারে আসলো না আমার সমস্ত ক্ষমতাও বরবাদ হয়ে গেল আমার ধন সম্পদ আমার কোন উপকারী আসলো না আমার সমস্ত ক্ষমতাও বরবাদ হয়ে গেল এভাবে বাম হাতে আমল নামা গ্রহণকারী ব্যক্তিটি আফসোস করতে থাকবে সে বলতে থাকবে হায় আমার যদি আমল নামা নাই দেওয়া হতো যদি যদি আমি নাই জানতাম আমার আমার আমার হিসাব, শেষ হয়ে যেত এবং সে ধন সম্পদ এবং ক্ষমতা নিয়ে আফসোস করতে থাকবে সে বলতে থাকবে এগুলো আমার কোন উপকারে আসলো না আমার সমস্ত ক্ষমতা বরবাদ হয়ে গেল এবং দুনিয়াতে আমরা মানুষ যে দুইটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি ছুটাছুটি করে থাকি সবচেয়ে বেশি যে দুইটি বিষয় আমরা কামনা করে থাকি তার একটি হচ্ছে ক্ষমতা এবং অপরটি হচ্ছে এই ধন সম্পদ কিন্তু সেই ভয়াবহ হিসাব গ্রহণের দিনে সেগুলো আমাদের বিন্দু মাত্র উপকার করতে পারবে না আপনি দুনিয়াতে যা কিছু চান সেগুলো অর্থের বিনিময়ে গ্রহণ করতে পারবেন আপনার ইচ্ছাকে আপনি অর্থ এবং সম্পদের বিনিময়ে বাস্তবায়িত করতে পারবেন সেটা আপনাকে পরিতৃপ্ত করে এটা শুধুমাত্র দুনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু বিচারের দিনে হাসরের ময়দানে সেগুলো হবে একেবারে মূল্যহীন যেগুলো একসময় সময় আপনার মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত ছিল সেগুলো সেই ভয়ঙ্কর কিয়ামতের দিনে কিছুই না একেবারে তুচ্ছ মূল্যহীন কোটি কোটি টাকা সেই দিন হয়ে যাবে সামান্য কিছু কাগজের টুকরো মাত্র যার কোনো মূল্য নেই ক্ষমতার ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য দুনিয়াতে আজকে আপনার ক্ষমতা রয়েছে এটা আপনাকে আপনার শ্রেষ্ঠত্ব এনে দেয় মানুষের মধ্যে আপনাকে মর্যাদাওয়ান করে তোলে এবং আপনার জন্য সমস্ত সম্ভাবনার দরজাকে উন্মুক্ত করে দেয় কিন্তু যেদিন সমস্ত মানুষকে আল্লাহ সামনে হিসাব নিকাশের জন্য সমবেত করা হবে সেই বিচারের দিবসে আপনি তখন তুচ্ছ ক্ষমতাহীন হয়ে পড়বেন এতটাই ক্ষমতাহীন হয়ে পড়বেন যে এমনকি আপনার নিজের হাত এবং মুখকে নিজের অঙ্গ নিয়ন্ত্রণ করবার ক্ষমতাটুকু পর্যন্ত হারিয়ে ফেলবেন এবং সেই দিন এগুলো হয়তো আপনার পক্ষে কিংবা আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রধান করবে সুতরাং ক্ষমতা ধনসম্পদ, সম্পদ প্রাচুর্য ইত্যাদি কিয়ামতদের দিনে সম্পূর্ণরূপে মূল্যহীন যদি আপনি এগুলোর কোনোটির পেছনে দুনিয়াতে ছোটা ছুটি করে থাকেন তাহলে অবশ্যই সেটা করতে হবে আল্লাহ সুবহান তাল্লার সন্তুষ্টি অর্জনের জন্য এবং কিয়ামতের ময়দানে সেই হিসাব নিকাশ গ্রহণের দিনে একটি পর্যায়ে চলে আসবে যখন সমস্ত সৃষ্টির মধ্যে ঝগড়া এবং বিবাদ সমূহকে মীমাংসা করা হবে দিনে অনেকগুলো বিষয়ের হিসাব নিকাশের খাতাকে খোলা হবে এবং দুনিয়াতে বিভিন্ন সময় যখন অবিচার হয় ঝগড়া বিবাদ লাগে মানুষ নিজের হক অন্যের হাতে হারিয়ে ফেলে জুলুমের শিকার হয় প্রায়ই সে জিজ্ঞাসা করে মানুষের মধ্যে এই প্রশ্নটি প্রায়ই জাগতে দেখা যায় মানুষ জিজ্ঞাসা করে পৃথিবীতে কেন এত রোগ বেধি পৃথিবীতে কেন এত দুর্ভিক্ষ কেন এত অন্যায় অনাচার কেন এত জুলুম दिन ये रोग बेधी दुर्भिक्ष अनाचार जुलूम प्रत्येक फैसला से दिन जेदी समस्त मानुष के आलोचना सामने जबाबदिहित समबेत होते फैसला হবে সম্পূর্ণ বিস্তারিত ব্যাপকতাাল্লাম বলেন প্রত্যেক দাবিদারগণ প্রত্যেক দাবিদারগণ কিয়াম দিনে পুনরুত্থান দিবসে এমন ভাবে তাদের দাবি দেওয়া আদায় করবে আদায় করবে এমন ভাবে আদায় করবে যেমন ভাবে একটি সিংবিহীন মেষ সিংবিহীন ছাগল একটা সিংযুক্ত মেশের কাছ থেকে তার দাবিকে বুঝে নেয় রাসুল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে প্রত্যেক দাবিদারগণ এমনভাবে তাদের দাবি দেওয়া গুলোকে আদায় করে নেবে যেভাবে একটা সিংবিহীন ছাগল একটা সিংযুক্ত ছাগল বা কিংবা ভেড়ার কাছ থেকে তার ক্ষতিপূরণকে আদায় করে নেবে এবং সমস্ত অত্যাচারের ফয়সালা করা হবে সেই দিনে দুইজন বিবাদমান ব্যক্তির মধ্যে কিভাবে ফয়সালা করা হয়ে থাকে বলেন যে ব্যক্তি অন্য কোন বিষয়ে জুলুম করলো রাসুল সাল্লাহ সাল্লাম বলেন সেই ব্যক্তির উচিত হাসরের পূর্বেই হিসাব নিকাশ গ্রহণের দিবস চলে আসার পূর্বেই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়া যখন তার কাছে কোন অর্থ থাকবে না সেই দিন তাদের কাছে কোনো অর্থ থাকবে না যার মাধ্যমে সে এই খারাপ কাজের আদায় করতে পারবে যার মাধ্যমে সে হয়তো দুনিয়াতে এই বিষয়গুলোর ক্ষতিপূরণ আদায় করতে পারত কিন্তু ময়দানে সেদিন এগুলো কোন কাজে আসবে না এবং রাসুল্লাহ সাল্লাহাম বলেন যে ব্যক্তি অন্য একজনের উপরে তার সুনাম সুখী কিংবা অন্য কোনো বিষয়ে জুলুম করল তার উচিত সেই বিচার দিবসের পূর্বেই ক্ষমা চেয়ে নেয়া যখন তার কাছে কোন অর্থ থাকবে না কিন্তু যদি সেই ব্যক্তির নিকট তার নিজের কোনো ভালো কাজ থাকে যা এবং সেই দিন যদি তার নিকট কোনো ভালো আমল থাকে সে যে পরিমাণ অত্যাচার করেছে সেই অনুযায়ী তার ভালো কাজগুলো থেকে সেগুলো কেটে নেওয়া হবে এবং সেই মজলুম ব্যক্তির কাছে সেগুলো পাঠিয়ে দেওয়া হবে আর যদি তার কোন ভালো কাজ না থাকে তাহলে অত্যাচারিত ব্যক্তির পাপের বোঝা তার উপরে চাপিয়ে দেওয়া হবে বলেন যে ব্যক্তি অন্য একজনের উপরে তার সুনাম সুখ্যাতি করল তার যদি তার নিজের কোনো ভালো কাজ থাকে সে যে পরিমাণ অত্যাচার করেছে সেই অনুযায়ী তার ভালো কাজগুলো থেকে কেটে নেওয়া হবে আর যদি তার কোন ভালো কাজ নাই থাকে তাহলে অত্যাচারিত ব্যক্তির পাপের বোঝা তার উপরে চাপিয়ে দেওয়া হবে অতএব শেষ বিচারের দিনে বিনিময়ের মাধ্যমে সবকিছু মিলিয়ে যদি সম্পদ আপনার কাছে থাকে এরপরও সেগুলোকে আপনি বিলিয়ে দিতে রাজি থাকবেন মাত্র একটি ভালো কাজ একটি হাসানা গ্রহণ করার জন্য এবং আমরা যদি চিন্তা করে থাকি যখন আমরা একজন মানুষের অনুপস্থিতিতে তার সুনামকে নষ্ট করে থাকি তার নামে বদনাম করে থাকি আমরা কেন একজনের অনুপস্থিতি তার সম্পর্কে নিন্দা করে থাকি এর একটা কারণ হচ্ছে ঘৃণা করিছন্দ করি সে আমার শত্রু এ কারণে আমি তার আর তার বদনাম করে থাকি এবং যদি আপনি এই বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত চিন্তা করেন আপনি কখনোই চাইবেন না যে আপনার শত্রুকে আপনার ভালো কাজগুলো থেকে কিছু একটা দিয়ে দিতে এবং এ কারণে যদি আপনি কাউকে অপছন্দ করে থাকেন প্রথমে আল্লাহ মোহাম্মদ আল্লাহর কাছে আমাদের এই জন্য দোয়া করা উচিত যেন তিনি আমাদের অন্তর থেকে এই ঘৃণাবোধকে দূর করে দেন আমি একজন ব্যক্তিকে অপছন্দ করে থাকি তার প্রতি ঘৃণা কে এবং আমাদের উচিত যে নিজেদেরকে এমন কোন অবস্থানে নিয়ে যাওয়া উচিত না যেটা মূলত আমাদেরকে আরো বেশি ক্ষতি করবে এবং এটা খুবই সহজ একটা ব্যাপার এবং এই কারণে আমরা দেখতে পাই যে ইমাম শাফি কিংবা হাসান আল বসরি একজনের মধ্যে এক ব্যক্তি আসলো তাদের কাছে একজন ব্যক্তি আসলো এবং সে বলল যে অমুক ব্যক্তি আপনার বিরুদ্ধে কথা বলছে অমুক ব্যক্তি আপনার বিরুদ্ধে কথা বলছে এটা শুনে বাজারে গেলেন এবং বাজার থেকে কিছু ফল কিনে আনলেন এবং নিন্দাকারী ব্যক্তিটির কাছে গিয়ে উপস্থিত হলেন তার বাড়িতে গেলেন এবং গিয়ে সেই ফলগুলো নিয়ে তাকে বললেন যে আমি শুনেছি যে আপনি নাকি আমার আমাকে আপনার ভালো কাজের মধ্য থেকে কিছু একটা অংশ আমাকে দিয়ে দিয়েছেন আমি শুনেছি যে আপনি আপনার ভালো কাজের কিছু একটা অংশ আমাকে দিয়ে দিয়েছেন এই কারণে আপনার জন্য বিনিময়ে এই ক্ষুদ্র উপহার এর বাইরে কোনো কিছু দেওয়ার ছিল না। এবং সাধ্য যে বিচারের দিবসে এই সমস্ত জুলুম বা অত্যাচারগুলো হবে অন্ধকার রাত্রির মতো জুলুম বিচার দিবসে আধারের মতো হবে এবং হিসাব নিকাশ গ্রহণের দিনে একটি পর্যায়ে চলে আসবে যখন সমস্ত হত্যাকাণ্ডের বিচার গ্রহণ করা হবে হিসাব নিকাশ নেওয়া হবে হত্যাকাণ্ড যখন আপনি কারো ক্ষতি করে থাকেন কিংবা কাউকে হত্যা করেন তখন এটা একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই রক্তের বদলা গ্রহণ করতে হবে অন্যায় হত্যাকাণ্ডের রক্তের বদলা গ্রহণ করার ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং হাসরের দিনে যে সমস্ত বিষয়গুলোর বিচার সবার আগে হবে সেগুলোর মধ্যে এটি হচ্ছে একটি বিষয় এবং তির্মিতিতে বর্ণিত একটি হাদিসে রাসুল্লাহ বলেন যে হাসরের দিন নিহত ব্যক্তি তাকে যে হত্যা করেছে সেই হত্যাকারীর মাথা তার হাতে ধারণ করবে এবং তার দেহ থেকে রক্ত ঝরতে থাকবে এবং আল্লাহ সতাল সেই ব্যক্তিকে নিজের সামনে এনে হাজির করবেন এবং সেই অন্যায়ভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া লোকটি জিজ্ঞাসা করবে হে আল্লাহ এই লোকটিকে জিজ্ঞাসা করুন কেন সে আমাকে হত্যা করেছিল এই লোকটিকে জিজ্ঞাসা করুন কেন সে আমাকে হত্যা করেছিল এবং অবশ্যই হাসরির দিনে এই বিষয়ের ফয়সলা হয়ে যাবে এবং আমরা একটি ঘটনা থেকে দেখতে পাই এই অন্যায় হত্যাকাণ্ড সম্পর্কে যখন আব্বাসিয়ারা তাদের খিলাফতকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের খিলাফতকে প্রতিষ্ঠা করার জন্য যাদেরকে শক্তি সামর্থ্য হিসেবে ব্যবহার করেছিল তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল আবু মুসলিম আল খুরাসানি এবং তিনি এই কাজটি করতে গিয়ে অর্থাৎ আব্বাসীয় খিলাফাকে শক্তিশালী করতে গিয়ে প্রতিষ্ঠিত করতে গিয়ে হাজার হাজার মানুষকে সে হত্যা করেছিল এবং বাস্তবে আসলে কি ঘটেছিল সে বিষয়ে আলাচ মোহনদালয় সবচেয়ে ভালো জানেন কিন্তু তার সম্পর্কে এই কথাটি বলা হয়ে থাকে যে তিনি হজের সময় যখন আরাফাতের পাহাড়ে ছিলেন তখন তিনি আল্লাহর নিকট দোয়া করছিলেন যে হে আল্লাহ আমি আপনার কাছে আমাকে ক্ষমা করবার প্রার্থনা করছি আমি আপনার কাছে আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রার্থনা করছি এমন একটা বিষয়ে যে বিষয়ে আমি মনে করি যে আপনি আমাকে কখনোই ক্ষমা করবেন না এই দোয়া সে করছিল যে আমি এমন একটা বিষয়ে আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি যে আমি মনে করি আপনি আল্লাহ আল্লাহকে সে বলছে যে আপনি হয়তো আমাকে কখনোই ক্ষমা করবেন না তো পাশে এক ব্যক্তি অবস্থান করছিল সেই ব্যক্তিটি তাকে বললো যে আপনি এগুলো কি বলছেন আল্লাহ তো সমস্ত কিছুই ক্ষমা করতে পারেন সেই দোয়াটি শুনে অবাক হয়ে বললো যে আপনি কি বলছেন আল্লাহ তো সমস্ত কিছুই অপরাধ ক্ষমা করতে পারেন তখন সেই আবু মুসলিম বলেছিল যে তুমি কি আরাফাতের ময়দানে অবস্থানকারী এই সমস্ত মানুষকে দেখতে পাচ্ছ এবং সেটা ছিল একটা হজের দিন এবং সেই আবু মুসলিম বলছিল যে এই প্রত্যেক ব্যক্তির কাছে এই এদের প্রত্যেকের আমার নিকট একটি দাবি আছে আমার নিকট দাবি করে করেছিলেন যদি এই সমস্ত লোকেরা হাসরের দিন আল্লাহর কাছে গিয়ে তাদের দাবিকে পেশ করে প্রতিশোধ দাবি করে তখন কিভাবে আলোচনা আমাকে ক্ষমা করতে পারবেন সুতরাং আমরা দেখতে পাই যে ইতিহাসের পাতা জুড়ে সর্বকালের সমস্ত অত্যাচারীকে সমস্ত জালিমদেরকে কিয়ামতের দিনে হিসাব নিকাশ গ্রহণের দিনে খুবই চড়া একটি মূল্য প্রদান করতে হবে এবং আবু হাজার বলেছেন তোমরা কি জানো কোন ব্যক্তি দেউলিয়া আসুল সাল্লাহাম সাহাবাদের মনোযোগ আকর্ষণ করে তাদের মধ্যে প্রশ্ন ছুড়ে দিলেন তোমরা কি জানো কোন ব্যক্তি দেউলিয়া তখন রাসুলের সাহাবাগন বললেন যে দরিদ্র বা দেউলিয়া তো হচ্ছে সেই ব্যক্তি যার কাছে কোন দীর্ঘাম কিংবা সম্পদ কোনটাই নেই তখন বললেন আমার মধ্যে সেই ব্যক্তি দেউলিয়া বা সেই ব্যক্তি দরিদ্র যে ময়দানে উপস্থিত হবে যখন তার কাছে সালাদ সিয়াম এবং জাকাত রয়েছে সেই প্রচুর পরিমাণে সালাদ সাউম এবং জাকাত নিয়ে হাসুরের ময়দানে উপস্থিত হবে কিন্তু সেই দিন হিসাব নিকাশ গ্রহণের দিনে সে নিজেকে দেউলিয়া হিসেবে দেখতে পাবে কেননা সে তার সমস্ত ভালো কাজকে একটার পর একটা হারিয়ে ফেলতে থাকবে কারণ সে অন্যদের উপরে জুলুম করেছিল মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিত তোষারোপ করত এবং অন্যায়ভাবে মানুষের সম্পদকে ভোগ করত অন্যায়ভাবে ভাবে মানুষের রক্ত ঝরাতো এবং মানুষের উপরে শারীরিক নির্যাতন চালাত এবং যার বিনিময়ে রাসুল্লাহ সাল্লাহ বলছেন যখন এই সমস্ত লোকেরা তাদের দাবি দেওয়া নিয়ে আল্লাহ কাছে বিচার চাইবে তখন এই ব্যক্তিটিকে তার ভালো কাজগুলো মজলুম দিতে হবে। আর যদি সেই ব্যক্তির যথেষ্ট পরিমাণ না থাকে। তার ভালো কাজগুলো যদি মানুষকে বিলিয়ে দেওয়াটা তার প্রায়শ্চিত্তের জন্য যথেষ্ট না হয় তাহলে সেই দাবি দেওয়া নিয়ে আসা লোকদের খারাপ কাজগুলো তাদের গুনাগুলো তার উপরে চাপিয়ে দেওয়া হবে এবং এটা সেই ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপ করে দেবে এবং আমরা দেখতে পাই রাসিদুল্লাহাম বলছেন যে এই ব্যক্তি হচ্ছে দেউলিয়া যার যথেষ্ট পরিমাণে সালাত ছিল সিয়াম ছিল জাকাত ছিল কিন্তু সেই দিন সে দেউলিয়া হয়ে যাবে কেন কারণ মানুষের হক সে নষ্ট করেছে এবং যখন মানুষেরা তাদের দাবি উপস্থিত হবে একের পর এক সে এই ভালো কাজগুলিকে বিজয় দিতে থাকবে এবং এক সময় সে দেউলিয়া হিসেবে নিজেকে চাহান নামে উপস্থিত অবস্থায় আবিষ্কার করবে এবং আমরা দেখতে পাই যে অর্থনীতির ভাষায় দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি যার কাছে একটা সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ সম্পদ থাকে কিন্তু ধীরে ধীরে এক সময় সেটাকে সে হারিয়ে ফেলে এবং এ কারণে দেউলিয়া এবং দরিদ্র বা গরিব এই দুই ব্যক্তির মধ্যে একটা পার্থক্য রয়েছে সেই ব্যক্তি যে দীর্ঘ সময় ধরে দরিদ্র ছিল তার কাছে ছিল না। এবং সুভান আল্লাহ রাসুল্লাহ সাল্লাম এখানে একেবারে নিখুঁত একটা তুলনা এবং উদাহরণ আমাদের জন্য পেশ করেছেন এই ব্যক্তি এক সময় প্রচুর পরিমাণে ছিল কিন্তু সে এগুলোকে হারিয়ে ফেলেছে অন্যান্যদের সাথে তার খারাপ ব্যবহারের কারণে এবং তাদের পাপের বোঝাকে সে অর্জন করেছে আমরা যদি এই উদাহরণটির দিকে মনোযোগ দিই তাহলে আমরা দেখতে পাবো যে একজন ব্যক্তি সে হয়তো পাপাচারী সে হয়তোবা মদ পান করে মানুষের হক নষ্ট করে খারাপ কাজ করে অপর অপরদিকে আরেকজন ব্যক্তি সে ভালো আমলগুলো করে সালাত আদায় করে সিয়াম পালন করে এবং হয়তো দেখা গেল যে এই ভালো ব্যক্তিটি সালাদ আদায়কারী ব্যক্তিটি এবং সিয়াম পালনকারী ব্যক্তিটি সেই পাপই মুসলিমের উপর গিয়ে কোনো জুলুম করলো অত্যাচার করলো তার ঘরে চলে আসবে সে দুনিয়াতে ভালো আমল করেছে আর অপরদিকে পাপাচারী ব্যক্তিটি মত পান করেছে কিংবা অন্যান্য খারাপ করেছে কিন্তু যেহেতু সে দুনিয়াতে সেই পাপি ব্যক্তির উপরে জুলুম করেছিল সেই ন্যায় আমলকারী ব্যক্তির উপরে হাসরের ময়দানে দেখা যাবে এই অন্যায় জুলুমের কারণে তার ঘরে সেই সমস্ত গুণাহ চলে আসছে এবং এই কারণেই আমাদের মুসলিম হিসাবে মানুষের সাথে সদ ব্যবহার করাকে অন্যদের সাথে আচার আচরণ করা কে কখনোই ছোট করে দেখা উচিত নয় কেননা হতে পারে যে এর জন্য এই খারাপ ব্যবহার করার কারণে তারকে জুলুম করার কারণে কিয়ামতের ময়দানে আপনি হয়তো সমস্ত আপনার ভালো আমলগুলোকে হারিয়ে ফেলতে পারেন এবং এ কারণেই ইসলামকে আসলে আমাদের সম্পূর্ণ জীবন ব্যবস্থা বা দিন হিসাবে পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে শুধুমাত্র নিচক কিছু ইবাদতের সমষ্টি ইসলাম নয় এবং এই জন্যই আমাদেরকে ইবাদত এবং অন্যদের সাথে ব্যবহার আচার আচরণ উভয়ের মধ্যে একটা সামঞ্জস্যকে বজায় রাখতে হবে কারণ আমরা জেনে নিলাম যে এই সমস্ত বিষয়গুলোর একদিন ফয়সালা করা হবে এমন এমনকি পশুদের মধ্যে যে সমস্ত বিবাদ থাকবে সেই সমস্ত বিবাদকেও কি আমাদের ময়দানে ফয়সলা করা হবে এবং তাওয়ারা বর্ণিত হাদিসে উল্লেখিত রয়েছে যে আল সুতআ আল্লাহ পশুদের মধ্যে সমস্ত বিবাদের ফয়সালা করে দিবেন। এবং তাদের সমস্ত বিবাদ মীমাংসা হয়ে যাওয়ার পর আল্লা সুতরাহ পশুদেরকে বলবেন যে তোমরা ধুলায় পরিণত হয়ে যাও তুরাভ বা ধুলায় পরিণত হয়ে যাবে এবং তাদের অস্তিত্ব নিঃশেষ হয়ে যাবে এটা হচ্ছে সমস্ত পশুদের ভাগ্য যে তাদের হিসাব নিকাশ গ্রহণের পর তাদেরকে আল্লাহ ধুলায় পরিণত করে দেবেন এবং তাদের অস্তিত্ব নিঃশেষ হয়ে যাবে তখন কুফররা অবিশ্বাসী কাফেররা তারা এই দৃশ্য দেখবে এবং এটা দেখার কারণে তারা আফসোস করে বলতে থাকবে হায় আফসোস আমরাও যদি এই ধরনের মাটি হয়ে যেতাম যদি আমাদের পাকরাও করবেন এবং হিসাব গ্রহণ করবেন তারা আফসোসকে বলতে থাকবেন আমি যদি মাটি হয়ে যেতাম এবং একদিন আমরা দেখতে পাই যে আবুজর রাজিউল্লা তাল্লাহ বলেছেন যে তিনি এক সময় রাসুদুল্লাহ সাল্লামের সাথে একটি স্থানে উপস্থিত ছিলেন এবং সেখানে রাসুদুল্লাহ সাল্লাম সামনের দিকে ছিলেন এবং সেখানে দেখা যাচ্ছিল একে অপরের মাথায় সিং দিয়ে আঘাত করছিল রাসুল্লাহ সাল্লাহ আবুজর রাজিউদ্হুর মনোযোগ আকর্ষণ করে তাকে বললেন যে হে আবুজর তুমি কি এই মেষ দুটোকে দেখছ তুমি কি জানো কেন তারা পরস্পরের সাথে বিবাদে লিপ্ত আবুদার রিউ তিনি না এবং রাসুল্লাহ বললেন আল্লাহ জানেন এবং বিচারের দিনে তিনি এদের মধ্যে আমাদের কাছে একটা তুচ্ছ বিষয় বলে মনে হতে পারে কিন্তু রাল্লা রাসুল সাল্লামের দৃষ্টিতে এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয় ছিল এবং এই বিষয়টি রাসুল্লাহ সাল্লা অন্তরে আখিরাতকে স্মরণ করিয়ে দিল এবং দেখতেন যে কারণে এই সামান্য একটা দৃশ্য দুইটা মেয়ের শাবক একে অপরের সাথে লড়াই করছে এই ক্ষুদ্র বিষয়টি রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লামকে আখিরাতের কথাকে স্মরণ করিয়ে দিয়েছিল এবং আমাদের চারপাশের যেকোনো কিছুই এই বিষয়টিরও ফয়সলা করে দেওয়া হবে সেই কিয়ামতের ময়দানে সেই হিসাব নিকাশ গ্রহণের দিনে ধীরে ধীরে একটি পর্যায় চলে আসবে যখন মানুষের পাপ এবং পুণ্যের দাড়ি পাল্লাটি সামনে চলে আসবে আল কুরেনার পর ময়দানে মানুষের আমলগুলোকে ওজন করা হবে কেননা এই উদ্দেশ্য হচ্ছে বান্দাকে আল্লাহ মহ পুরস্কৃত করবেন আল কুরতুবি বলেন জবাবদিহিতার পরে হাসুরের ময়দানে প্রত্যেকটি আমলকে ওজন করা হবে কেননা এই পরিমাপের উদ্দেশ্য হচ্ছে সেই আমলের ওজন অনুসারে বান্দাকে পুরস্কৃত করা এটা জবাবদিহিতার পরেই হওয়া উচিত এবং জবাবদিহিতা হচ্ছে প্রত্যেকটি কৃত কাজের এই বিষয়টি আরো ভালোভাবে বুঝতে হলে যে ধরুন আপনার কাছে নানান রকম জিনিসপত্র পরিপূর্ণ একটি বস্তা রয়েছে এখন হিসাবের মাধ্যমে ওই জিনিসগুলো থেকে প্রথমে শনাক্ত করা হবে কোনগুলোকে ওজন করা হবে কোনগুলোকে ওজন করা হবে এবং কোনগুলোকে বাতিল হিসেবে ছুড়ে ফেলা হবে এবং যেন আপনার ভালো কাজগুলো খারাপ কাজগুলো থেকে পৃথক হয়ে পড়তে পারে গ্রহণযোগ্য কাজগুলো অগ্রহণযোগ্য কাজগুলো থেকে আলাদা হয়ে যেতে পারে এবং এই হিসাব বা হবে সেগুলোর জন্য যার কারণে আপনাকে পুরস্কৃত করা হবে शिप प्रदान मिजान से कारण जेजा के पुरस्कृत कर शि प्रदान से मानदंड स्थापन करवर्ती पर्या এবং আল্লাহ সুবাহ বিহ ফিব আমি কিয়ামতির দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। সুতরাং কারো প্রতি জুলুম করা হবে না যদি কোনো একটি আমল সরিষার দানা পরিমাণ হয় আমি সেটাকে উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট এখানে কোন বিষয়গুলোকে ওজন করা হবে দাড়িপালা স্থাপন করা হবে সেটা আলেমদের মধ্যে একটি মতবিরোধ রয়েছে তবে ক্ষেত্রে বিশ্বাস হচ্ছে সঠিক বিশ্বাস হচ্ছে যে এই আমলগুলোকে বস্তু আকারে এনে উপস্থিত করা হবে এবং সেগুলোকে ওজন করা হবে কিন্তু একজন ব্যক্তির কাজগুলোকেই ওজন করা হবে নাকি সেই ব্যক্তিকেই ওজন করা হবে এখানে আলেমরা মতভেদ করেছেন এবং অনেকে অনেক আলেমরা বলেছেন যে উভয়টি হবে অনেকে বলেছেন কেবলমাত্র কৃতকর্মগুলোকেই দাড়ি পাল্লার স্থাপন করা হবে অর্থাৎ শুধুমাত্র আমলকেই ওজন করা হবে এবং আমাদের দেখতে পাই যে এই মতবিরোধ আল্লাহ ইচ্ছে আসলে এটা খুবই সামান্য একটা বিষয় এটা আমাদের আমলের উপরে খুব বেশি প্রভাব বিস্তারকারী কোন বিষয় নয় এবং আহমাদ কর্তৃক বর্ণিত একটি হাদিসে আবুদারদার রাজিয়া তালন বলেন রাসুল্লাহ সাল্লাই বলেছেন মুমিনের পাল্লায় পুনরুত্থান দিবসে উত্তম চরিত্রের চাইতে ভারী আর কিছু থাকবে না একজন মুমিন ব্যক্তি পাল্লায় পুনরুত্থান দিবসে সবচেয়ে বেশি ভারী হবে উত্তম চরিত্র এই কারণে উত্তম চরিত্রকে আখলাক এটাকে কখনো ছোট করে দেখা উচিত নয় এবং এই উত্তম চরিত্রের মধ্যে রয়েছে দয়া সত্য কথা বলা এবং মানুষের প্রতি দায়িত্ব কর্তব্যসমূহকে পূরণ করা এবং এই মিজান সম্পর্কে আমাদের একটি হাজিজকে আমরা উল্লেখ করতে পারি যেখানে রাসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন যে দুইটি বাক্য আছে যেগুলো দয়াময়ের কাছে খুবই প্রিয় রহমানের কাছে খুবই প্রিয় এবং উচ্চারণে খুবই সহজ কিন্তু পাল্লাই খুবই ভারী দয়াময়ের কাছে খুবই প্রিয় উচ্চারণে খুবই সহজ এবং পাল্লাই খুবই ভারী এবং সেগুলো হচ্ছে সুহান আল্লাহি বিহামদি হামদি সুবাহান্লাহি আজিম বুখারিতে বর্ণিত একটি হাদিসে রাসীদুল্লাহ সালাইসালাম বলেছেন সেই ব্যক্তির জন্য একটি ঘোরাও একটি পুরস্কারের উৎস যে তার ঘোরাকে আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য নিয়োজিত রাখে সে যদি এটাকে একটা লম্বা দড়ি দিয়ে চারণভূমি কিংবা একটি বাগানে বেঁধে রাখে এবং দড়িতে বেঁধে রাখার জন্য এর পক্ষে যতটুকু খাওয়া সম্ভব হয় পুরোটাই তার জন্য পুরস্কারের যোগ্য একটি কাজ বলে বিবেচনা করা হবে এবং যদি এটি দড়ি ছিড়ে কিছু দূর বাইরেও চলে যায় এমনকি তার থেকে কোনো মলমূত্র গোবরও নির্গত হয় সেটাও ওই ব্যক্তির জন্য ভালো কাজ হিসেবে বিবেচনা করা হবে এবং যদি এটা কোনো নদীর পাশ দিয়ে যাওয়ার সময় সেখান থেকে পানি পান করে সেটাও তার জন্য একটি উপকারী আমল হিসেবে বিবেচনা করা হবে যদিও হয়তো সেই ব্যক্তির কোনো ইচ্ছাই ছিল না যে ঘোড়াটিকে সে পানি পান করাবে তো এই আমলটি কিয়ামতের দিন হিসাব নিকাশের সময় আল মিজানে দাড়িপাল্লায় ওজনে অত্যন্ত ভারী একটি আমল হিসেবে বিবেচনা করা হবে এবং সবশেষে বর্ণিত একটি আল্লাহ সমগ্রের খণ্ড দিবেন প্রত্যেকটিতে তার নিজস্ব খারাপ কাজের বিবরণ লেখা নিরানব্বইটি এমন কাগজের খন্ড আল্লাহ সেই ব্যক্তিকে প্রদান করবেন যার শুরু থেকে শেষ পর্যন্ত সেই লোকটির বদ আমল লিখে রাখা হয়েছে এবং এদের প্রত্যেকটি যত দূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত দীর্ঘ এবং খারাপ কাজের বিবরণ দিয়ে পরিপূর্ণ তখন আল্লাহ সুহাম তাকে বলবেন তুমি কি এই কাগজে লিখিত কোন কিছুকে অস্বীকার করছো লোকটি বলবে না এবং আল্লাহ সুহামদালা বলবেন তোমার কৃতকর্ম লিখেছে যেই ফেরেস্তা সেই লিপিবদ্ধকারী ফেরেস্তা কি তোমার উপর জুলুম করেছে বা কোনো কিছু কি ভুল দেখেছে সেই ব্যক্তিটি বলবে না তখন আল্লাহ সুহামতাল্লাহ বলবেন তোমার কি কোন অজুহাত আছে এতগুলো খারাপ কাজ করার পেছনে লোকটি এটাকে অস্বীকার করবে এবং বলবে যে না আমার কোনো অজুহাত নেই অর্থাৎ সে সবগুলো বিষয়কে স্বীকার করবে নিরানব্বইটি এমন কাগজের টুকরো তাকে দেওয়া হবে যার শুরু থেকে শেষ পর্যন্ত যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত দীর্ঘ এবং তার খারাপ কাজ বদ আমল দিয়ে পরিপূর্ণ সেই ব্যক্তিকে আল্লাহ সুত এরপরে বলবেন তবে হ্যাঁ তুমি এমন কিছু একটা করেছ যার জন্য তোমাকে পুরস্কৃত করা যায় তোমার এমন একটা ভালো কাজ রয়েছে আমার কাছে এবং রাসুল্লাহ আল্লাহ তাকে বলবেন যে যাও এবং তোমার সমস্ত কাজগুলোর পরিমাপ পাল্লায় যখন মাপা হবে সেটাকে পর্যবেক্ষণ করো এবং নিরানব্বইটি কাগজের টুকরো থাকবে একদিকে একটি কাগজের টুকরো থাকবে যেখানে লিখে রাখা হয়েছে খন্ডের পাল্লার বিপুল একটা কাগজের টুকরাকে কে সেই দিন বসানো হবে তখন সেই কাগজের টুকরোটি সমস্ত কিছুর থেকে সবচেয়ে বেশি ভারী হবে কারণ আল্লাহ নামের চাইতে ভারী আর কোনো কিছুই নেই এবং এটাই হচ্ছে কালিমার মর্যাদা এবং রাসুল্লা সালামের দেন যারা এই অনুযায়ী জীবন পরিচালনা করে এবং এই হাদিসে একটি লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আলোচ্য ব্যক্তিটি পর্বত সমাহার পরিমাণ সমান গুনা করেছিল কিন্তু তার আল্লাহর একত্রবাদী বা তাওহিদে বিশ্বাসটি ছিল সম্পূর্ণ নির্ভেজাল তার বিশ্বাস ছিল সিরিক মুক্ত এবং সেই বিশ্বাসী ছিলামের রিসালাতের প্রতিও এবং এই কারণেই পরিশেষে সে মুক্তি পেয়ে গেছে আমরা আমাদের অবস্থা কি কি আমরা পেরেছি আমাদের টাউহিতকে নির্ভেজাল করতে ছোট বড় সমস্ত সিরিপ থেকে আমরা কি সর্বদা নিজেদেরকে পবিত্র রাখতে পেরেছি আসলে আমরা অনেকেই পারিনি জেনে কিংবা না জেনে বুঝে কিংবা না বুঝে আমরা বিভিন্ন প্রকার শিরকে লিপ্ত হয়ে পড়েছি এবং এমনকি আল্লাহকে ভালোবাসতে গিয়ে তার রাসুল সাল্লাহামের প্রতি মোহাম্মদ বা ভালোবাসাকে প্রকাশ করতে গিয়েও আমরা অনেকে অহরহ সীরকে লিপ্ত হয়ে পড়েছি এবং এই কারণে আমাদের উচিত বার বার নিজেদের তাওহিতকে যাচাই করে নেওয়া সির্কের ধারে কাছেও না যাওয়া যদি কখনো কেউ আমাদেরকে সাবধান করে দেয় সতর্ক করে দেয় যে আপনি তো একটি শির্কের কাজে লিপ্ত হয়ে পড়েছেন সাথে সাথে আমাদেরকে সেই সমস্ত কাজ থেকে হেফাজত করা উচিত এবং আলোচ্য ব্যক্তিটি শুধুমাত্র মুখে কালেমা শাহাদ উচ্চারণ করেছে বলে সে মুক্তি পায়নি বরং মুখে মুখে কোটি ব্যক্তি এই কালেমাকে উচ্চারণ করবে কিন্তু হিসাব নিকাশের সেই দিনের পরবর্তী আরেকটি পর্যায় হচ্ছে যখন আল হাউজ বা জলাধারের নিকট মানুষদেরকে পানি পান করানো হবে এবং আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তিনি এই পানি পান করাবেন এবং আল্লাহ করেছেন। আল হাউজ একটি জলাধার এবং শেষ বিচারের দিনে এটি হবে একমাত্র স্থান। আল হাউজের পানি আসবে জান্নাত থেকে আল কাউসার নদী থেকে রাসুল সাল্লাম বলেন আমার এই জলাধারটি এক মাসের পায়ে হাঁটা দূরত্বের সমান দীর্ঘ এর পানি দুধের চাইতেও সাদা দুধের চাইতেও সুগন্ধময় এবং পানপাত্রগুলো আকাশের তারাগুলোর চাইতেও বেশি উজ্জ্বল একবার তা থেকে পান করলে আর কেউ কখনো তৃষ্ণা অনুভব করবে না এবং আমরা আল্লাহ করি যেন মুসলিম থেকে বর্ণিত একটি তিনি লাঠি দিয়ে মানুষদেরকে সরিয়ে দিতে থাকবেন যাতে লোকেরা আল হাউজ থেকে পানি পান করতে পারে এবং এই হাদিস যারা ইএমএন এর লোকের প্রতি রাসুদুল্লাহ ভালোবাসা আন্তরিকতাকে যায় এবং তাকে প্রশ্ন করা হয়েছিল জিজ্ঞাসা করা হয়েছিল এই হাউজ আল কাউসারের প্রস্তুত কত হবে আসুদুল্লাহ এবং সাদা এবং দুধের চাইতেও সুগন্ধময় এবং তারপর আসুদুল্লাহ সাল্লাহ সালাম বলেছেন দুইটি প্রবাহ এসে সেই হাউজ কাউসারে মিলিত হয় এদের একটি স্বর্ণের এবং আরেকটি রৌপ্যের এবং আরেকটি পানি আল কাউসারের নদী থেকে এসেছে এবং পরবর্তী পর্যায়ে সেই হিসাব নিকাশের দিনে প্রত্যেক জাতি তাদের ইলাহকে অনুসরণ করবে কিছু ব্যক্তি একবার রাসুদুল্লাহ সাল্লাকে জিজ্ঞাসা করেছিল ইয়া রসুল্লাহ আমরা কি আমাদের রবকে কিয়ামতির দিন দেখতে পাব তিনি সাল্লা সাল্লাম বলেছিলেন যখন সূর্য মেখে ঢাকা থাকে না তখন কি তোমরা সূর্যকে দেখার জন্য ভিড় করো তারা জবাব দিল না হে আল্লাহ রাসুল তিনি তখন উত্তরে বললেন তোমরা কি মেঘ মুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ দেখার জন্য ভিড় করে আসো তারা জবাব দিল না ইয়ারসুল্লাহ তিনি বললেন তাহলে তোমরা তোমাদের রবকে কিয়ামতির দিন ঠিক সেভাবেই দেখতে পাবে এবং একইভাবে আল্লাহ সমস্ত মানুষকে একত্রিত করবেন এবং বলবেন সেই দিন বলবেন যে তোমরা যে যার ইবাদত করবে সে তাকে অনুসরণ করো তাই যে ব্যক্তি সূর্যের ইবাদত করতো সে সূর্যের অনুসরণ করবে এবং যে ব্যক্তি চাঁদের ইবাদত করত সে চাঁদকে অনুসরণ করবে আর যে ব্যক্তি মিথ্যা ভ্রান্ত বাতিল রবদের ইবাদত করত তাগুদদেরকে ইবাদত করতো সে তাদেরকে অনুসরণ করবে এবং এরপর শুধুমাত্র মুসলিম জাতি বাকি থাকবে এবং তাদের সাথে সেই ময়দানে মুনাফিকরাও মিশে থাকবে এবং আল্লাহ সুহাম্মালা তখন এমন এক সত্তার বেশে তাদের সামনে আসবেন যা তারা জানে না এবং তখন তিনি তাদেরকে বলবেন আমি হচ্ছি তোমাদের রব তারা বলবে আমরা আল্লাহর কাছে আপনার থেকে আশ্রয় চাই এটা আমাদের জায়গা আমাদের রব আমাদের কাছে না আসা পর্যন্ত অনুসরণ করব না আল্লাহ আল্লাহ তাদের কাছে এমন একটা যেটা তাদের কাছে অপরিচিত এবং আল্লাহ তারা বলবে আমরা আল্লাহর কাছে আপনা থেকে আশ্রয় চাই এটা আমাদের জায়গা আমাদের রব এখানে আমাদের কাছে না আসা পর্যন্ত আমরা আপনাকে অনুসরণ করব না যখন আমাদের রব আমাদের কাছে আসবেন তখন আমরা তাকে চিনতে পারবো তখন আল্লাহ সুহামতাল্লাহ এমন এক সত্তার রূপে আসবেন যা তারা জানে এবং আল্লাহ মোহাম্মদ আল্লাহ বলবেন আমি হচ্ছি তোমাদের রব তারা তখন বলবে কোন সন্দেহ নেই যে আপনি আমাদের রব আর তারা তাকে অনুসরণ করবে এরপরে পরবর্তী পর্যায়ে জাহান নামের আগুনের উপর দিয়ে একটা পুল বা সেতুকে স্থাপন করা হবে যখন সেই ময়দানে মুসলিম এবং মুনাফিকরাই বাকি থাকবে এবং সব শেষে যখন আল্লাহ মোহাম্মদাল্লাহ এসে বলবেন আমি তোমাদের রব তখন উপস্থিত মানুষরা বলবে কোন সন্দেহ নেই আপনি আমাদের রব এবং তারা তাকে অনুসরণ করবে এবং সেই পর্যায়ে জাহান আগুনের উপর দিয়ে একটি সেতুকে স্থাপন করা হবে এই জাহান আগুনকে অতিক্রম করে যারা যেতে পারবে তারাই সেই চির আকাঙ্ক্ষিত জান্নাতে প্রবেশ করতে পারবে প্রত্যেককে সেই জাহান নামের আগুনের উপরে স্থাপন করা সেতুকে পার হতে হবে এবং রাসুল্লাহ সাল্লাই বলেন আমি প্রথম এই সেতু পার হব এবং এই বিষয়ে আমরা দেখতে পারি বুখারির একটি হাদিসে যেখানে তিনি সাল্লাহ সাল্লাম বলেছেন যে মুনাফিকরা তখনও মুসলিমদের সাথে মিশে থাকবে এবং তারাও চেষ্টা করবে দুনিয়াতে যেভাবে তারা মুসলিমদের সাথে মিশে ছিল নিজেদের নিফাককে গোপন করে মুসলিমদের ক্ষতি করার চেষ্টা করেছিল সেই ময়দানেও যখন দিয়ে পুলসিরাতকে হবে মুনাফিকরা মুসলিমদের সাথে মিশে থাকবে এবং তারাও চেষ্টা করবে চুপে চাপে কোনোভাবে ধোকা দিয়ে মুসলিমদের সাথে জান্নাতে ঢুকে যেতে কিন্তু সেই দিন তাদের সমস্ত কাজগুলো নিজেদের ধোকা নিজেদের উপরেই পড়বে এবং তারা সেটা কখনো করতে পারবে না কারণ আলো সুমাতা এই উম্মাহকে একটা নূর বা আলো দিবেন প্রত্যেক মুসলিমকে একটা আলো দেওয়া হবে এবং ওই সেতুটি বা পুল হবে চুলের চেয়েও সূক্ষ্ম এবং ধারালো বা ব্লেডের তীক্ষ্ণ ধারালো এবং এই রাস্তা জাহান্নামের আগুনের উপর দিয়ে যাবে এবং সেটাই হচ্ছে জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা জাহান্নামের আগুনের উপর দিয়ে সেই স্থাপন করা পুল সিরাত এবং এই সিরাত বা পুল সিরাতের রাস্তাটি খুবই গাঢ় অন্ধকার আচ্ছন্ন হবে এবং দিয়ে বিদ্যুৎ চমকের ন্যায় পার হয়ে যাবে কিছু কিছু ব্যক্তি এক পদক্ষেপে পার হয়ে যাবে কিছু মানুষ ঘোড়ার মতো দ্রুত বেগে পার হবে কিছু মানুষ দৌড়িয়ে পার হবে কেউ কেউ হেঁটে পার হবে আবার কেউ এক পা পিছিয়ে এগিয়ে এভাবে ধীরে ধীরে সেই সেতুটিকে পার হবে কিছু মানুষ সেই পুলসিরাত সেতু পার হতে গিয়ে নিচে আগুনে পড়ে যাবে এবং যখন মুনাফিকরা সেই সেতু পার হওয়া শুরু করবে তখন একটা পর্যায়ে তাদের আলো আর থাকবে না তারা সেই অন্ধকারে গ্রাস হয়ে যাবে এবং তাদের আলো হারিয়ে ফেলবে তখন তারা মুমিনদেরকে বলবে বিশ্বাসীদেরকে বলবে তোমাদের থেকে কিছু আলো এনে আমাদেরকে দাও এবং এরপর আল্লাহ বলেন যে তখন সেই বিশ্বাসী এবং মুনাফিকদের মধ্যে একটি বা দেয়াল স্থাপন করে দেওয়া হবে এবং সেই দেয়ালের এক পাশে থাকবে মোমিনদের জন্য রহমত এবং বরকত আর অপর পাশে থাকবে মুনাফিকদের জন্য শাস্তি এবং আল্লাহ সুহামতাল্লাহ কুরআ বলছেন সেদিন আপনি দেখবেন ইমানদার পুরুষ এবং ইমানদার নারীদেরকে তাদের সম্মুখ ভাগে এবং ডান পাশে একটি জ্যোতি ছুটাছুটি করতে থাকবে এবং বলা হবে আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের যার তলদেশে নদী প্রবাহিত তাতে তারা চিরকাল থাকবে এবং এটাই হচ্ছে মহা সাফল্য ইমানদার পুরুষ এবং নারীদেরকে বলা হবে তাদের সম্মুখে এবং ডান পাশে যখন আলো চুটাচুটি করতে থাকবে তাদেরকে বলা হবে আজকে তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ যার তলদেশে নদী প্রবাহিত তাতে তারা চিরকাল থাকবে এবং এটাই হচ্ছে মহা সাফল্য এবং সেই মুনাফিক বলছে কু লু মুনাফি কু ন মুনাফি কতুদী না ও গুরু না নকু বিসি কুমিন কুমফল তিস ববৈ নহু বিসি হু বাব মুনাফিক মুনাফিক পুরুষ এবং নারীরা তারা মুমিনদেরকে বলবে। তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো আমরাও তোমাদের কাছ থেকে কিছু আলো নেব। তোমাদের আলো থেকে আমরা কিছু জতি নেব কিন্তু সেই দিন তাদেরকে বলা হবে তোমরা পিছনে ফিরে যাও পিছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো এরপর হবে এবং যার মধ্যে একটি দরজা থাকবে সেই দরজার এক পাশে থাকবে রহমত এবং অন্যপাশে থাকবে আজাদ এবং তারা মুমিনদেরকে বলবে قالوا بنا ولكنكم فتنتم انفسكم وتربصتم وارتبتم وتربصتم وارتبتم وغرتكم الاماني حتى جاء امر الله وغركم بالله الغرور আমরা কি তোমাদের সাথে ছিলাম না মুনাফিকরা যেহেতু করবেন তখন মুনাফিকরা মুমিনদেরকে ডেকে বলবে আমরা কি তোমাদের সাথে ছিলাম না তখন মুমিনরা জবাবে বলবে হ্যাঁ কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ তোমরা প্রতীক্ষা করেছো সন্দেহ পোষণ করেছ এবং ভ্রান্ত আসার পিছনে বিভ্রান্ত হয়েছ অবশেষে আল্লাহ এবং এই সবই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছে আল্লাহ সুমতাল কোরআনে বলছেন যে এই সমস্ত বিষয়গুলোই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছে এবং আল্লাহ সুমতাল মুনাফিকদের সম্পর্কে আরো বলছেন الْيَوْمَ لَا يُؤْخَذُ مِنْكُمْ فِدْيَةٌ وَلَا مِنَ الَّذِينَ كَفَرُوا مَأْوَاكُمُ النَّارُ هِيَ مَوْلَاكُمْ وَبِئْسَ الْمَصِيرُ اطيب আজকের এই দিনে তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং কাফেরদের কাছ থেকেও নয় তোমাদের সবার আবাসস্থল হচ্ছে জাহান্নাম সেটাই তোমাদের সঙ্গী কতই না তাদের সামনে দিয়ে এবং তাদের ডান পাশ দিয়ে নূরের এক জ্যোতিও এগিয়ে চলেছে এ সময় তাদের উদ্দেশ্যে বলা হবে আজ সুসংবাদ তোমাদের জন্য আর সেই সুসংবাদটি হচ্ছে জান্নাতের যার দলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে এবং সেখানে তোমরা অবস্থান করবে অনন্তকাল ধরে আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য সেদিন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা ইমানদারদেরকে বলবে তোমরা আমাদের দিকে একটু তাকাও যাতে করে আমরাও তোমাদের নূর থেকে কিছুটা হলেও আলো গ্রহণ করতে পারি তাদেরকে বলা হবে তোমরা আজ পিছনে ফিরে যাও এবং পারলে সেখানে গিয়ে আলো সন্ধান করো অতপর এদের উভয়ের মাঝখানে একটি প্রাচীর দ্বার করে দেওয়া হবে এবং এটি একটি দরজাও থাকবে যার ভিতরের দিকে থাকবে আল্লাহর রহমত আর বাইরের দিকে থাকবে ভয়াবহ আজাব তখন মুনাফিক দল ইমানদার দিকে ডেকে বলবে আমরা কি দুনিয়াতে তোমাদের সাথে ছিলাম না তারা বলবে হ্যাঁ অবশ্যই ছিল তবে তোমরা নিজেরাই নিজেদেরকে গোমরাহির বিপদে বিপদগ্রস্ত করে দিয়েছিল নানা রকম সন্দেহ পোষণ করতে আসলে দুনিয়ার মোহ তোমাদেরকে সব সময় প্রতারিত করে রেখেছিল আর এভাবে একদিন তোমাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসে হাজির হলো এবং সেই প্রতারক শয়তান তোমাদেরকে আল্লাহ সম্পর্কেও ধোকায় ফেলে রেখেছিল অতপর আজকে আজাব থেকে বাঁচানোর জন্য তোমাদের কাছ থেকে কোন রকম মুক্তিপণ গ্রহণ করা হবে না আর না তাদের কাছ থেকে কোন রকম করা হবে যারা অস্বীকার করেছিল মুনাফিক কিংবা কুফা কারো কাছ থেকে কোনো ধরনের মুক্তিপণ গ্রহণ করা হবে না আজ তোমাদের উভয়ের ঠিকানা হচ্ছে এই জাহান নামের আগুন আর এই আগুনই হবে তোমাদের একমাত্র সাথী কত নিকৃষ্ট তোমাদের এই পরিণাম সলিল মহম তসলিমী